আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরকত আলহামদুলিল্লাহ ও সালামিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি বিশেষভাবে পিস টিভি বাংলার এ প্রোগ্রামে আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবকে সালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পূর্বেও মহতারামের সাক্ষাৎকার নিয়েছি আজকেও আমরা মহতারামের সাক্ষাৎকারে উপস্থিত হয়েছি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা মহতারামের কাছে বিভিন্ন আলোকে জেনে নেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ বিষয় যা না হলে ইসলামই হতে পারে না ইসলামের মূল নীতিমালা হিসাবে আমরা জানি দুটি বিষয় একটি হচ্ছে কোরআনুল করিম আর একটি আমরা আজকে আপনার কাছে কিছু জানার চেষ্টা করব কোরআনুল করিম বিষয়ক কিছু কথা কোরআনুল করিম আল্লা সহানা হাত নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষ এটাকে নিজের জীবনের একটা পরিচালনার শক্তি হিসাবে বা পথ প্রদর্শক হিসাবে এটাকে গ্রহণ করবে এটাকে গাইড হিসাবে গ্রহণ করবে কিন্তু আজকে আমরা কোরআনুল করিমের ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছে গেছি শুধু এটিকে তেলাওতের জন্যই মনে করছি এর দ্বারা আমরা জীবন পরিচালনার কথাটি যেন ভুলে গেছি আপনি এই বিষয়ে দর্শক শ্রোতাকে একটু জানাবেন ধন্যবাদ একটি বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন এবং আমি আশা করি যে আসলে দর্শকদেরও এই বিষয় সম্পর্কে জানা বেশি প্রয়োজন আছে সেটি হল কোরআন করিম তালা অবতীর্ণ করেছেন একেবারে কেমন পর্যন্ত আগত আদম সন্তানদের জন্য এখন হৃদায়ত যদি করে ব্যক্তি হয় তাহলে সে কোরআনে করিমকে নিজের জীবনের জন্য যেভাবে গ্রহণ করতে হবে সেভাবে গ্রহণ করলে হৃদায়ত দিতে পারবে অন্যথা হৃদায়ত পারবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেটি সেটি হলো আমরা কোরআনকে গ্রহণ করেছি দুভাবে এটি হচ্ছে পবিত্র কিতাব আল্লাহ রাবুল আলমীর অবতীর্ণ করেছেন এইটাকে আমরা মর্যাদা দেব এবং অনেক ভাই মূলত মুসতিফ উম্মার অনেক সভ্য কোরআনে কারিমের সাথে এই আচরণই করেন দেখা যায় যে যেহেতু সম্মানিত কিতাব যেহেতু মোহন আল্লাহ হব্বুল আবিন অবতীর্ণ করেছেন তাই এই কিতাবকে সম্মান দিয়েই অত্যন্ত সুন্দরভাবে একটা গিলাপ তৈরি করে গিলাপবদ্ধ করে দেখা যায় যে সেটাকে আলমীরার মধ্যে রেখে দেয় অথবা তাকে মধ্যে রেখে দেয় যাতে করে কোনো অসম্মান না হয় এবং এটাকে আমরা কোরআনে কেরিমের মূল বিষয় মনে করেছি কোরআনকে এইভাবে সম্মান করা এটাই কাজ এটা হলো প্রথম যে কোরআনকে আমরা এভাবে বুঝি দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে যারা কোরআনকে আমরা গ্রহণ করেছি এইভাবে যে কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কালাম কালাম উল্লাহ যেহেতু আল্লাহ তালা বতীর্ণ করেছেন এটা শুধু আমরা তেলাবাত করব সকাল সন্ধ্যা এগুলো তেলাবাত করলেই শুধু সব সব আর সব কোন সন্দেহ নেই কোরআন করিম তেলাওয়াতের মধ্যে সব রয়েছে এবং কোরআন করিমের তেলাওয়াত আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন ও আন আথলুগাল কোরআন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ সুবাহন তালা কি বলছেন এবং এটা তেলাবাতের জন্য আল্লাহবুল সাহ মুজসাম্বিলের মধ্যে বিশেষভাবে রসুল সাল্লাহ ইসলামকে লক্ষ্য করে বলছেন ওরাতিল কোরআনে তার থিলা কোরআনকে আপনি ধীর স্থিরভাবে সুন্দরভাবে তেলাবাত করুন তাই কোরআনকে সুন্দরভাবে তার তিল সহকারে তেলাবাত করা এটি কোরআনের অন্যতম একটি বিষয় শুধু তাই নয় বরং নবতের মিশনারি দায়িত্বের মধ্যে একটি হলো কোরআনে তেলাবাদ করা আল্লাহ তারা বলেছেন ওয়েতু আলাই হিমায়াতিহি অন্যদের মধ্যে বলছেন ওয়েতু আলাই হিমায়াতির আপনার প্রতিপারকের আয়াত সমূহ তেলাবাদ করে শোনাবে এটাই মূলত কোরআনের মূল লক্ষ্য এবং মূল বিষয় যেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন তাই তেলাবাদকে কেউ অস্বীকার করার সুযোগ নেই তেলাবাদ করবে না তেলাবাদ করবে এবং তেলাবাদ স্বভাব রয়েছে এটাও ঠিক আছে সেটাও রসুল বলেছেন লে কৌর আল্যামিম হারফুন বা আলিফুন হারফুন ওয়াল হারফুন ওয়া মিম উল হারফ ইহাদিস থেকে বোঝা যাচ্ছে আবদুল্লাহ ইব্রি মসুদ্দী আল্লাহ তালু বলছেন যে কোরআনে একটি হরফ পড়লো তার জন্য দশটি নেকি রয়েছে আর আমি একথা বলছি না যে কোরআনের আলিফল্যামিম পুরাটা একটা হরফ বরং আলিফ হরফ লাম একটা হরফ মিম একটা হরফ মানে কেউ যদি আলি ফ্ল্যাম মিম পড়ে তাহলে সে তিরিশটা নেই পাবে তাহলে কোরআন না কিন্তু মানে আমাদের আলোচনা থেকে যাতে করে দর্শক এই জ্ঞান নে আর অবকাশ না থাকে না যে কোরআন করলে স্বভাব নেই এটি যাতে না বুঝতে পারে এই জন্য আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম কিন্তু আমরা যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আমাদের মধ্যে একদল ভাই আছে যারা শুধুমাত্র তেলাওয়াতটাকেই কোরআনের হক মনে করে এবং কোরআন তেলাওয়াত করাকেই মনে করতেছেন এটাই এবাদত এটাই প্রয়োজন আর কিছুই নেই মনে হয় কোরআনের সাথে আর কোনো দিক নির্দেশনা নাই এর মধ্যে কিছু সংখ্যক ভাই কোরআনকে হেফজু করেন কিন্তু কোরআন বুঝেন না অবস্থা এমন যে কোরআনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরা কোরআন বুঝলো কিন্তু নিজে কোন গ্রুপের কোরআনের মধ্যে মিনাল জিন্নাতে নাস এটাও জানেন না সে কি মিনাল জিন্না না মিনার নাস এটা বলতে পারবেন না যেহেতু তিনি কোরআনের ভাষার সাথে তার কোনো সম্পর্ক নেই ফলে তিনি কোরআনকে সত্যিকারভাবে উপলব্ধি করেন না বুঝেন না না বুঝার কারণে কোরআন থেকে যেভাবে হিদায়ত আর কথা সেভাবে হিদায়ত নেন না ফলে দেখবেন আমাদের দেশে এক ধরনের আলেম আছেন অথবা এক ধর হাফেজ আছেন মিনজু নাম রেখেছে শুধু তিলাবাদ করলেই কোরআনের হক আদায় হয়ে যাবে এবং কোরআন যে দাবি নিয়ে এসেছে সেটা পূরণ হয়ে যাবে এই দুই ধরনের লোক মূলত সত্যিকার অর্থে কোরআন এর হুকুক বুঝতে পারেনি কোরআনের যদি আমরা সত্যিকারভাবে মুসলিম উম্মা বুঝতাম তাহলে মুসলিম উম্মা কোরআনের মাধ্যমেই সত্যিকার সম্মান এবং মর্যাদা লাভ করত কারণ এর উম্মার প্রথম পর্যায়ের লোকেরা সেলফ যারা ছিলেন সেলফরা সত্যিকারভাবে মর্যাদা পেয়েছেন কোরআনের মাধ্যমে এই জন্য তিনি বলেছেন আলমিন এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে এক দল লোককে মর্যাদাপূর্ণ করেন সম্মানিত করেন আবার আরেক দল লোককে আল্লাহ রাবুল্লাহ আমি লাঞ্ছিত অপমানিত করেন এই কিতাবকে যারা সত্যিকারভাবে আঁকড়ে ধরতে পেরেছে কিতাবকে সত্যিকারভাবে যারা বহন করতে পেরেছে যেভাবে বহন করতে বলা হয় সেভাবে বহন করতে পেরেছে তারা সত্যিকার মর্যাদার আসনে পৌঁছতে পেরেছে এবং ইম্বাতুল রলিয়া একেবারে মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত তারা পৌঁছেছে তাদের এমন ব্যক্তিও রয়েছে যে শুধুমাত্র রাখাল কিন্তু বিশ্ববাসী নেতৃত্ব তারা দিয়েছে এই ধরনের মর্যাদা তারা লাভ করতে পেরেছে আবার যারা এই কোরআনকে সত্যিকারভাবে যেভাবে কোরআন দাবি করেছে সে দাবি অনুযায়ী বুঝতে পারে নি কোরআনকে আঁকড়ে ধরে নেই জীবনের জন্য কোরআনকে গ্রহণ করে নেই তারা এমনভাবে লাঞ্ছিত হয়েছে যে শেষ পর্যন্ত তারা কোরআন এর কারণে লাঞ্ছিত হয়ে পৃথিবীতে মানুষের গোলাম হয়ে গিয়েছে মানুষের কাছে নিকৃষ্ট হয়েছে মানুষ তাদের উপর অত্যাচার জুলুম করেছে মানুষের কাছে তারা নিজেদের জীবন রক্ষার জন্য ধারণা দিচ্ছে এর কারণে হচ্ছে যেহেতু কোরআনকে তারা সত্যিকারভাবে ধারণ করতে পারেনি এই জন্য আল্লাহ সুহান তালা যে কিতাব অবতীর্ণ করেছেন কোরআন করিম এটি তার যেই আছে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমাদেরকে নিশ্চিতভাবে যিনি কোরআন করিমকে আল্লাহ রব আলম যে উদ্দেশ্য অবতীর্ণ সেটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং সাহাবিদা মূলত সেভাবেই কোরআন করিমকে গ্রহণ করেছেন আপনি বলছেন জেইরাম জিজ্ঞাসা এসে যায় আসলে কোনো সন্ধানেই কোরআনকে ভালোভাবে বুঝতে হবে যে আমাদের জীবনকে সে আলোকে গড়তে হবে কিন্তু কিছু মানুষ যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য অন্য যে তারা ধারণা করেন যে ইসলাম মানার জন্য শুধু কোরআনে যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নেই এই বিষয়ে আপনি কি বলবেন এই পয়েন্টটি এত গুরুত্বপূর্ণ যে একদল লোক এখন বেরিয়ে আসছে এদের একটা অস্তিত্ব ছিল আরও আগে একটা গ্রুপ ছিল যারা কোরআনকেই শুধু মেনে নিত স্বীকার করত কিন্তু এখন এই ধরনের আরেকটা গ্রুপ বেরিয়ে আসছে কোরআন ইয়া এই ধরনের পরিচয় দিয়ে নিজেদেরকে তাদের বক্তব্য হচ্ছে যে কোরআনই তো যথেষ্ট যেহেতু কোরআনের মধ্যেই আল্লাহ সুবাহ তলা পর দিয়েছেন এই নামে কিতাব আছে বিহান আল্লেকুল এসেই কিতাব তো সব কিছুর বিবরণ বর্ণনা রয়েছে কিতাবের মধ্যে মাফারত নাফি হাজাল কিতাবে মিনসাই এ কিতাবের মধ্যে তো আমি কিছু ছেড়ে যাইনি সব বর্ণনা করেছি সুতরাং সব কিছু কোরআনের মধ্যে রয়েছে যেহেতু আল্লাহ তালা বলেছেন সুতরাং কোরআনের বাইরে যাওয়ার আমাদের কি প্রয়োজন রয়েছে কোরআনের বাইরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই কিন্তু তাতে জানা নেই কোরআনের মধ্যে তাহলে যদি কেউ বলে যে আমি বলে দিচ্ছেন আল্লাহ রবীন্দ্র সাল্লা যা তোমাদেরকে দিয়েছেন রাসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো আর যেগুলো থেকে রসুল সাল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন ফ্যান তাহ তোমরা সেগুলোকে বিরত বর্জন করো সেগুলো থেকে বিরত থাকো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে শুধুমাত্র কোরআন এর অনুসরণ করলে সুন্নাকে বাদ দিয়ে তার আমরা বিভ্রান্ত হব এবং কোরআনকে স্বীকার করব। এরকম আয়াত একটি হলে তাহলে মোটামুটি বলতাম যে দেখ মোটামুটি এই আয়াতেই আছে এই আয়াতকে কোনোরকম মানে ব্যাখ্যা টাকা অপব্যাখ্যা করা যেত কিন্তু এটাও শেষ নয় বরং আল্লাহ সুবাহের কাছে আমরা আসি তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে সুন্না মেনে নিতে হবে তাই আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআনও অবতীর্ণ করেছেন কোরআনের পাশে সুন্নাও দিয়েছেন যেহেতু আল্লাহ সুবাহ কোরআন এবং সুন্না দুইটাকে একসাথে অবতীর্ণ করেছেন আমরা একটু ছোট্ট বিরতির দিকে যেতে চাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমার একটু ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসব আশা করি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম ও ওবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি মোহাম্মদ আপনারা দেখছেন বাংলা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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेश्लासंतु জানবো মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত আমি নিরাশ না হইনি জীবন যদি করে দেবেন বিন আব্বাস মুজ্ভর বিনসিমুজামান বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা চট্টবিরতির পর আবার আমরা ফিরে এসেছি আমরা অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম মহাতারাম মেহমানের কাছে যে মহাতারাম আসলে এই যারা এই ধরনের চিন্তা প্রশ্ন করে আপনি স্পষ্ট করে দিলেন যে করনুল কারিমেই নির্দেশ দিয়েছে সন্নাকে গ্রহণ করার তো করনুল কারিমও তো এই ধরনের বর্ণনা দিয়েছে যারা রাসুলের সন্নাকে বর্জন করতে চায় শুধু করতে চায় করিচ্ছে তারা কখনো আল্লাহ জানা দিচ্ছে যে ততক্ষণ পর্যন্ত আপনার বিধানকে তারা মেনে না নিবে এবং শুধু মেনে নিবে যে তা নয় হাত্তাই হামুকাহ ইসাল্লিমিমা এবং আপনি যে ফয়সালা দিয়েছেন সেটা একেবারেই নির্দ্বিধায় মেনে নেবে সেটাকে কমপ্লিট সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে মেনে না পর্যন্ত তারা সত্যিকার ইমানদার হতে পারবে না আর ইমান ব্যক্তিদের জন্য আল্লাহ এবং তারাসুলের বিধানের ব্যাপারে স্পষ্ট কথা রয়েছে তাদের এই অবকাশ নিয়ে তারা নিজেরা করবে বরং আল্লাহ এবং তারসুল যে বিধান দিয়েছে সেটাকে তারা মেনে নেবে। আমরা একটি আয়ত্ন বরং কোরআনে কেরিমের আমার যতটুকু খেয়াল পরে প্রায় মানে পঁচিশটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবাহালাম মানে কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন রসৌ সাল্লা উলীসাল্লাম যা দিয়েছেন তারই আমাদের অনুসরণ করতে হবে মূলত সত্যিকার অর্থে কোরআন এবং সুননা পুরা শরীয়তকে একসাথ করে বহি প্রকাশ করেছে বা সূন্যার মাধ্যমে সেটাকে প্রকাশ করা হয়েছে যেহেতু রসুদাল্লা ইসলাম কোরআনের জীবন্ত একটা মানে বর্ণনা দিয়েছেন বিবরণ দিয়েছেন নমুনা দিয়েছেন তাই যারা এই ধারণা করে বা এই অকিদা পোষণ করে যে না আমাদেরকে শুধু কোরআন থেকে দলিল গ্রহণ করলেই চলবে আর সূন্য থেকে দরিদ্র গ্রহণ করতে না তারা মূলত সত্যিকার অর্থে ইমানের ক্ষেত্রে বিভ্রান্ত এবং হেদায়তের ক্ষেত্রে বিভ্রান্ত তারা মূলত রসুল সাল্লা ইসলামের সূন্যকে অস্বীকারী আর যদি কেউ সূন্যকে অস্বীকার করে থাকে সে সত্যিকার ইমানদার হতে পারবে না প্রসঙ্গত একটি বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করতে হয় আর সেটা হচ্ছে এই এখন একটা লোক বেরিয়ে আসছে যারা কোরআনকে খুব সূক্ষ্মভাবে স্টাডি করেছে আচ্ছা বিশেষ করে অমুসলিমদের মধ্যে যারা কোরআনকে খুব স্টাডি করেছে স্টাডি করার পরে তারা দেখতে পেরেছে যে যদি মুসলমানদেরকে সত্যিকার তাদের ইসলাম থেকে দিন থেকে বিচ্ছুদ করা যায় তাহলে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে তাদেরকে বলতে হবে যে তোমরা শুধু করো শুধু মানে কারণ কোনো ব্যক্তি যদি শুধু কোরআন মানে তাহলে তার উপর সমস্ত ইবাদত অস্বীকার করে কোন ইবাদতা তার করতে হবে না তার নামাজ নেই তার সিয়াম নেই তারা সমস্ত এবাদতেই মূলত উঠে যাবে যেহেতু এবাদতের বিষয়গুলো বিস্তারিত রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে সুনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এমনকি সে ব্যক্তি কোরআনের মধ্যে কোথাও পাঁচ ওক্ত সালাতেই পাবে না তালাশ করে মানে যদি সে সত্যিকারভাবে মানে পাঁচ শব্দ তালাশ করে তাহলে কোরআনের মধ্যে পাঁচ শব্দই পাবে না তো এই এই দল কোরআনকে স্টাডি করে এটি ইসলামের দুষ্মন্তর মধ্যে একটা গ্রুপ তারা দেখেছে যে যদি মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করার সুযোগ থাকে একটাই সুযোগ আছে সেটা হলো তাদেরকে বলা যে শুধু কোরআনে শুধু কোরআনে অনুসরণ করো সুনার কোন প্রয়োজন নেই কারণ আসলে তাহলে সব বাতিল হয়ে গেল ফলে এই লোকগুলো মূলত এভাবে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে এখানে মূল কথা যেটি সেটি হলো এই সল্লা সাল্লা মূলত স্পষ্ট করে দিয়েছেন অতীত যে আমি কোরআন শুধু নিয়ে এসে তা নয় আমি শুধু কোরআন নিয়ে এসেছি তা নয় বরং কোরআনের সাথে আমাকে অনুরূপ দেয়া হয়েছে কোরআনের অনুরূপ আমাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে যখন আনুগত্যের কথা বলেছেন এবং আল্লাহর অবতীর্ণ অহির কথা আনুগত্যের কথা বলেছেন তখন কখনো কখনো কোরআনের কথা উল্লেখ করলেও কিন্তু আনুগত্যের ক্ষেত্রে এবং সুনার বাইরে মূলত যদি কেউ মনে করে যে না ইসলামের পরিপূর্ণতা শুধু কোরআনের মধ্যে রয়েছে হ্যাঁ ইসলাম পরিপূর্ণ কোরআনের মধ্যে কিন্তু সেটা সবাই জন্য নয় কোরআনের যেহেতু ব্যাখ্যা রয়েছে সুন্না অবশ্যই আমাদেরকে জানতে হবে এই জন্য রসুলসালী সাল্লামের বক্তব্য যদি কোনো ব্যক্তি বর্জন করে অথবা যদি পরিহার করে সে সত্যিকার আর এই ধরনের কাজ করছেন দেখা যায় যে তারা অনেকেই বারবার এটা বলেন শুধু কোরআন থেকে দলিল দিলেন থেকে দলিল দিবেন না কেন সুন্না থেকে দলিল দিবেন না বলেন যে সুন্না তো রসুলসাল্লা উলীসাল্লাম অথবা রসুল সাল্লা সময় লেখা হয় নাই সুনাতো বহু পরে এসেছে ফলে মানে সুন্নার মধ্যে তারা মনে করে থাকেন যে সন্দেহ কিন্তু রসুল সাল্লাহামের সাহাবিরা সুন্নাকে সংরক্ষণ করেছে এবং রসুল সাল্লাহ সময় সম্মূলত সুননা লেখা হয়েছে এমনি সাহাবজুহরি সহ যারা তার বিভিন্ন সুনার উপর সুন্নার সংকল্পের উপর লিখেছেন তাদের সকল বক্তব্য হচ্ছে যে আবদুল্লাহ রাসুলজি আলাহ রসুল সাল্লাহ আসমের সময় মূলত সন্না লেখা শুরু করেছেন এবং রসুল্লাহ ইসলাম কিছু কিছু বিষয়ে আমরিব হাজমের যে কিতাবটি রসুল সাল্লাহ আসলাম ইয়ামনে প্রেরণ করেছেন সেই কিতাবটি মূলত রসুল সাল্লাহাম লিখেছেন সেটা সুনার মূল নীতিগুলো সেখানে উল্লেখ বিভিন্ন কিতাব লিখেছেন এবং রসুল ইসলাম আবির শাহের লেখা যে কিতাবটি রসুল সাল্লাহলাম লিখেছেন মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সুনার কিছু বিষয় সংকলন রসুলসাল্লাসাম নিজে নির্দেশে হয়েছে আর কিছু কিছু বিষয় রসুলসাল্লাসামের সাহাবিরা এগুলোকে সংকলন করেছেন শুধুমাত্র এই সতর্কতার মূল কারণ ছিল যাতে কোরআনের বক্তব্যের সাথে কোরআনের টেক্সটের সাথে আল্লাহ রাবুল আলমিন কালামের সাথে যাতে সুন্নাকে সংরক্ষিত কেউ না করে এই জন্য মূলত রসুল্লাহ আসলাম এই সতর্কতার নির্দেশ দিয়েছেন অন্যথায় রসুলসাল্লামের সাহাবিরা মূলত সুন্নাকে গুরুত্ব দিয়েছেন এবং সেটাকে সত্যিকারভাবে হ্যাভ্য করেছেন যেটি নেই। যদি থাকতো তাহলে সন্ন্যার ব্যাপারে এই ধরনের কথা বলতো না তারা এটি তো একটা কারণ সুন্দর যে একদম লোক সুন্নার সংকলনের বিষয়টি মানে আসলে কিভাবে সংকলন হয়েছে রসুল তারা মনে করেছে হয়তো এটি কারো গল্প অথবা এই বিষয়ে চর্চা করেছেন তাদের কাছে একেবারে স্পষ্ট বিষয় হচ্ছে এই সূন্যার সংকলনটি মূলত কোন অংশেই কম গুরুত্ব পায়নি সাহাবিদের কাছে এবং পরবর্তী সময় লোকদের কাছে বরং এত গুরুত্ব আরোপ করা হয়েছে যে যাতে করে কোনো অবস্থাতেই রসুল সোল্লা উলিস সুননার মধ্যে কোনো ধরনের জালিয়াতি কোনো ধরনের বিভ্রান্তি কোনো ধরনের মিথ্যাচার যাতে করে এর মধ্যে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা আহরু তাকিকিব মাহকিবলাম একরম করেছেন ফলে আজকে আমাদের কাছে সহিদিশগুলো আমরা পাচ্ছি তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটি হচ্ছে এই যে কেউ কেউ প্রশ্ন উত্তাপ তাহলে মিথ্যা আদিস কীভাবে মিথ্যা আদিস যেহেতু মানুষ সকলের মুখকে তো ধরে রাখতে পারবে না কিন্তু আল্লাহ যেগুলো রয়েছে দুর্বল যেগুলো রয়েছে যেগুলো রসুল ইসলাম বলতে পারে আদৌ এটা আমরা বিশ্বাস করি না রসুল সাল্লাম বক্তব্য হতে পারে না এমন বিষয়গুলো বিচ্ছিন্ন হয়ে গেছে বরং সহি যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে একেবারেই সুনার যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে সূত্রের মাধ্যমে জি মহাতনের সাথে অবশ্যই মেনে নিতে হবে না মানলে তার একটি বিষয় স্পষ্ট হতে চাই কোন সন্দেহ নেই কোরআন এটি আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে শিক্ষা গ্রহণ করে উপলব্ধি করে আমাদেরকে সেই আলোকায় জীবন করে তোলার চেষ্টা করতে হবে যারা কি কোরআনকে বুঝেনা কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করে না নাকি তাদের অন্তর উপর তালাবদ্ধ করা হয়েছে এই আয়তের মাধ্যমে বুঝতে পেরেছি যে যারা কোরআনকে সত্যিকার উপলব্ধি করবে না বা উপলব্ধি করার জন্য চেষ্টা করবে না তাদের অন্তর মূলত তালা লাগিয়ে দেওয়া হয় তারা সত্যিকার হেদায়ত থেকে মাহরুম হয়ে যাবে এই জন্য হেদায়ত যদি কেউ লাভ করতে চায় তাকে অবশ্যই কোরআন বুঝতে হবে কোরআন বোঝার বিকল্প নেই আর কোরআনকে সত্যিকার সহিভাবে যদি করে ব্যক্তি বুঝতে হয় তাহলে প্রথম যে বিষয়টি সেটা হল কোরআনকে কোরআনের ভাষা দিয়ে ফিরছে কোরআন বুঝার জন্য প্রথম যে বিষয়টি সেটা হলো এই ফ্যামুল লোহা অবশ্যই আমাকে আপনাকে আমাদেরকে আরবি ভাষাটা বুঝতে হবে যদি ভাষা আমি বুঝতে পারি প্রথম বিষয় হচ্ছে তাহলে আমি কোরআনকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারবো দ্বিতীয় যখন আমি ভাষা বুঝব যে পয়েন্টটি আমাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটি হচ্ছে সেই ব্যাখ্যা এবং সাহাবিরা যে ব্যাখ্যা করেছেন বা সাহাবিরা রাসুল সালাম থেকে যে ব্যাখ্যা বর্ণনা করেছেন সেই জিনিসগুলো টানুহানবাহ আমাদেরকে আলোকে সন্ন্যার আলোকে জীবন করার তৌফিক দান করুন আসসালামুকুম বরহম আবরাকাত lak kad vajme to kulli wa bas to kafa lli कत सुंदर नाम एगारचार सकाल दस टेलिंग जक आरिक बार्ता ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে যে ধর্ম সবচেয়ে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন ধর্মারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী